কেউ আর্জেন্টিনা কে ভালোবাসে কেউ ব্রাজিল কে ভালোবাসে কেউ বার্সেলোনাকে ভালোবাসে কেউ রিয়াল মাদ্রিদ কে ভালোবাসে কেউ ম্যানচেস্টার কে ভালোবাসে কেউ আর্সেনালকে ভালোবাসে কেউ সুন্দরী মেয়েকে ভালোবাসে কেউ স্মার্ট ছেলেকে ভালোবাসে আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহবাস আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে আজকের যুবকেরা তার পছন্দের তারকাকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করে তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ স্থির করে আল্লাহ তালা পবিত্র কালামে মাসিদে ইরশাদ করেন হুম কাহু মানুষদের মধ্য হতে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে এবং সেই সমকক্ষদেরকে আল্লাহর ন্যায় ভালোবাসে উল্লেখিত আয়াতে আল্লাহ তালা আঙ্গদাদ তথা সমকক্ষের কথা উল্লেখ করেছেন এই সমকক্ষ কোনো খেলোয়াড় হতে পারে এই সমকক্ষ কোনো পছন্দনীয় তারকা হতে পারে এই সমকক্ষ কোনো ভালোবাসার বস্তু হতে পারে যদি সেই পছন্দের খেলোয়াড়কে যদি সেই ভালোবাসার বস্তুকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা হয় तार मुमिन तारा सब किचुर चे आल्ला बसि भलोबा जामिन तार सब किचुर चे आल्लासेमिन সিমিউমিল্লাহি অদ ইন হোম কুব্বিল ওলীন আনু অশত হুবল বলময়র দীন বলমূর লাদ অন্ নচলিল হিযম ও দিদ